السلام عليكم ورحمة الله ورحمة الله ورحمة الله الحمد لله أن أحمده ونستعرضه ونستفره ونستعرضه ونحن نسمعه ونستعرضه ونعود بالله من شرور أساسنا ونسيئات عملنا وإنما تسلقه فلاحجل له ونجر فلاحاجل له وأشهد أن لا إله من الله وحته لا شهد كما وأشهد أن محمد ورسوله أما بعد فإن أشدق الحديث كتاب الله وخير الحديث أدي محمد صلى الله عليه وسلم وشد الأمور مهدساتها وكهدسة بدعة وكل بدعة دولارة وكل دولارة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لا حافظون يقول عزم قائل قل هاتوا برهانكم إن كنتم صادقين يقول سبحانه وتعالى فإن تنازعتم في شيء وردو الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر ذلك خير واحسن تاويلا الله رب العالمين শুকর گزار হচ্ছি প্রথমেই যে মহিয়ানামুল আলামিন বিহিরবাদিক করে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস ইলমি তে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ رب العالمین এর যে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রোগ্রামের জন্য আমি সকালে বেরিয়ে এসেছি কিন্তু বিস্তৃত হয়ে আমি বাসায় চলে গিয়েছি। আমার সময় খেয়াল হয়েছে গুলশান থেকে বাসায় চলে গিয়েছি আবার ফিরে আসার কারণে লেট হয়ে গিয়েছে আমি চেয়েছিলাম যে আসলে এত করার জন্য যে আমার পক্ষে আবার ফিরে আসা সম্ভব না তারপরেও মানে আলহামদুলিল্লাহ যে এসে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পেরেছি এই জন্য আমরা তারা সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ এবং আপনাদের কাছে ক্ষমা চাই এই জন্য যে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনারা এখন পর্যন্ত বসে আছেন এতটুকু কষ্ট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই এরপরে আজকে যে বিষয়টি আমরা আলোচনা মানে আপনাদের জানা আছে গত দাসের মধ্যে আমি কোন বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে আলী আহ মানে মতবিরোধ মত পার্থক্য মানে বিশেষ করে এই মতবিরোধ বিবাদ ঝগড়া বিবাদাফ হয়েছে আমরা আলোচনা শুরু করেছি আমার কাছে অনেকে প্রশ্ন করেন এবং দেখা যায় যে তিনি মানে অনেক রেগে যান বলেন যে আপনি কোরআন হাদিসের কথা বাদ দিয়ে অমুক আলেম কথা বলেছে, অমুক আলমের কথা বলেছে এইগুলো বলেন কেন কোরআন হাদিসের কথা বললো মানে কিন্তু নিয়ে ওলামাই যে গবেষণা করেছেন এই গবেষণার মধ্যে মানে তাদের মত বিরোধ হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যখন এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব তখন আপনাদের কাছে স্পষ্ট হবে যে আসলে এই মানে মতবিরোধের কিছু মৌলিক ভিত্তি আছে মানে যে সমস্ত কারণে তাদের মধ্যে মতবিরোধ হয়েছে ফলে এই বিষয়গুলোকে একেবারেই মানে যেকোনো একজন ব্যক্তি এসে তিনি গড়িয়ে দিয়ে বলবেন যে না আমি এই এখতালাপ মানি না এই এখতলাফের দরকার নেই এগুলো বাদ দেন এগুলো শোনার কোন প্রয়োজন নেই এটি এই সুযোগ নেই কারণ এটি আজকের বিষয় নয় আর এই যে মানে এখতেলাফ মতবিরোধ এটা মানে এটাও কেউ কারো এই ধারণা করার সুযোগ নেই যে মনে হয় আপনারা মনে তৈরি করেছেন না এটা বহু আমরা যে প্রচেষ্টা বা যে কাজ করে যাচ্ছি সেটি হচ্ছে বুঝতে পেরেছেন কিনা যাতে করে কিছুটা হালকা করা যায় কমানো যায় এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি ফলে এই নিয়ে মানে আমরা আলোচনা শুরু করেছি এখতলাফের কনসেপ্ট সম্পর্কে আমরা কথা বলেছি এরপরে ইখতলাফ রসুলসালুস্তফে পরবর্তী সময় কিভাবে এই ইফতলাফটুকু আল্লাহ রাসুলসদের মধ্যে প্রবেশ করল সেটা নিয়ে আমরা কথা বলেছি তারপরে আমি যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি সেটি হচ্ছে আজকের যুগে বর্তমান যুগে আলেমদের ইখতলাফ আর পূর্ববর্তী যুগের ওলামাই কেরামের ইখতলাফ এই দুই এখতলাফের প্রতি যে পার্থক্যগুলো সেগুলো আপনাদের মাঝে আলোচনা করেছে আপনাদের খেয়াল আছে কিনা কোথা দাসের মধ্যে সেগুলোর মধ্যে আমাদের আলোচনা থেমেছে যেখানে সর্বশেষ যেখানে গিয়ে আমাদের আলোচনা সর্বশেষ শেষ হয়েছে সেটি হচ্ছে এই যে আগের যুগের মোতাকিমিন পূর্ববর্তী যুগের আলেমদের উলত ছিল একটি উদ্দেশ্য সেটা হল এটা অন্বেষণ করার জন্য এটা অর্জন করার জন্য মানে তারা যে ইখতলাফ করেছে এখতলাফের উদ্দেশ্য এই ছিল না যে আপনার সাথে আমার মতো পার্থক্য আছে এই জন্য এখতলাফ করেছে ব্যাপারটি এমন নয় বরং তাদের উদ্দেশ্য ছিল এখানে তলাবিল হক হক যাতে করে পাওয়া যায় সত্যটা উদ্ঘাটিত হয়ে সত্যকে করার জন্য সত্যকে পাওয়ার জন্য যাতে করে সত্যের উপর হকের উপর প্রতিষ্ঠিত করেছে কিন্তু এর বিপরীতে আমরা যখন দেখবাভটা হচ্ছে বা এই যুগের আলেমদের মানে যে একতলাভ হচ্ছে এই একতলাভের মধ্যে আমরা লক্ষ্য করে আসতেছি যেটা সেটা হচ্ছে এটা তলাবুল হক হক এর উদ্দেশ্য হচ্ছে না বরং যে উদ্দেশ্য হচ্ছে সেটা হল হিন তার প্রবৃতি যেটা চায় সেটাকে মানে প্রতিষ্ঠা করার জন্য সেটা লাভ করার জন্য আজকে দেখা যাচ্ছে যে আমরা ইফতলাপে জড়িয়ে পড়তেছি এবং ইফতলাপ করতেছি ফলে মানে মোতাকা দিমিন পূর্ববর্তী যুগের আলেমদের যে ইফতলাফ সেই ইফতলাপ আর বর্তমান যুগের আলেমদের যে ইফতলাফ চলছে এর মধ্যে একটু বিশাল পার্থক্য রয়েছে কারণ হককে তালাশ করার জন্য সত্যিকার অর্থে যদি কোনো ব্যক্তি মানে তিনি প্রচেষ্টা চালিয়ে যান এবং এক্ষেত্রে যদি তার কোন এখতলাভ থাকেও কোন মত পার্থক্য থাকেও কিন্তু এক পর্যায়ে গিয়ে সেটা যেখানে হক রয়েছে সেখানে গিয়ে কি যাবে সীমাবদ্ধ হয়ে যাবে সেখানে যাবে বুঝতে পেরেছি আমি গত তার মধ্যে আপনাদের উদাহরণ দিয়েছি বলেছি যে ইমা রহমতুল বিভিন্ন ব্যাপারে একতলাপ করেছেন এমন সেখানে দুটি স্কুল সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল দুটি স্কুল অব সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল যেটা কাজ করেছে সবচেয়ে বেশি আর আরেকটা হলো মাদ্রাসাদায় কেউ কেউ বলেছে যে এটা হলো মাদ্রাসা আল কুফিয়া মানে কুফি অথচ অথবা ইরাক মানে অঞ্চলের মানে যে সমস্ত স্কুল অব কাজ করেছে সেগুলো এটা বেশিরভাগ এই ক্ষেত্রে মানে যিনি লিডিং মানে স্কলার হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি হচ্ছে আবদুল্লাহবসি আল্লাহ জানান আবদুল্লাহবসি আল্লাহাম যদিও আবদুল্লাহবস আদি আলাহন বক্তব্যের সাথে অনেক বক্তব্যের এইখানে কি রয়েছে সেগুলো আমি আলোচনা ডিটেলস মানে আহতের ব্যাপারে ছোট ছোট বাচ্চা ব্যাপারে এই ডিটেলস আমরা আলোচনা করতে যাব না যে অনেক দীর্ঘ আলোচিত বিষয় যে কথাটুকু আমি বলতেছিলাম সেটা হচ্ছে দেখেন মানে সেখানে দেখা গিয়েছে যখন তখন তো আসলে একটা দূরবর্তী বিষয় ছিল যেমন ইরাক থেকে মানে পর্যন্ত আসতে তখন চোদ্দ দিন বা পনেরো দিন সময় লাগত ইরাকের গুফা থেকে সিরিয়াল দেমাসকে মেরিত পৌঁছতে এক মাস সময় লাগত এটা হয়তো আপনার আমাদের কোন আলোচনা মধ্যে শুনতে পেরেছেন মানে দীর্ঘ সময়ের ব্যাপার এটা আর বর্তমান যুগের সাথে তুলনা করলে না যে মুহূর্তে মনে করেন একটা ঘটনা ঘটার আগেই সারা পৃথিবীর যেটা আপনি মোটেও চিন্তা করতে পারবেন তখনকার সময় ফলে এই যে দূরবর্তীটা বিশাল একটা গ্যাপ এই গ্যাপের কারণে সাল্লা হাদিসগুলো তখন কোন এমন কোন কিতাব সংরক্ষিত ছিল না এমন কোন কিতাব সংরক্ষিত ছিল না মানে যে কিতাব এর মাধ্যমে লোকেরা মানে মানে ঘোষণা করল যে হ্যাঁ এই কিতাবেই সমস্ত এই হাদিসের মধ্যে পাওয়া যায় অথবা এমন কোন যার বক্তব্যের মাধ্যমে যে উনি সমস্ত হাদিস জানেন বুঝতে পেরেছেন কিনা বলে জিনিসটা মানে এটা বুঝতে খুব সহজ হয়ে গিয়েছে এখন যে এখানে তারা পায়। পারে হতেই পারে কিন্তু যখন এইখানে যে তাবার যে দূরত্ব ছিল এই দূরত্ব যখন কমে আসলো তা কারু কাছে কাছি হলু তখন আমরা আপনাদেরকে বলেছি যখন ইমাম মহমুল হাসান মালিক রহমতুল তখন এই এফতারাবটুকু কমে আসল বুঝতে পেরেছেন কিনা এফতারাপ কমে আসলো এবং এই সিদ্ধান্তে বসলো যে নির্ভরযোগ্য কোনো দলিল যার উপর নির্ভর করতে পারে এই ধরনের কোনো দলিল ছিল না ফলে দেখা দিয়েছে যে তিনি এই একতলাভ করেছেন পরবর্তী সময়ে দেখা গিয়েছে যে ওলামাইকার তাদের এখতলাফ থেকে আবার ফিরে এসেছেন যখন তাদের কাছে হক কবুল হয়েছে হকটা কি হয়েছে স্পষ্ট হয়েছে কিন্তু আমরা যেহেতু প্রবৃত্তির অনুসরণ করে যাচ্ছি অথবা আমাদের প্রবৃত্তি যেটা চায় সেই উদ্দেশ্যে আমরা এখতলাফ করতেছি সেখানে আমাদের সমস্যা হচ্ছে এই যে আমরা দলিল জাহির হওয়ার পরে হক যখন স্পষ্ট হয় তখন আমরা সেটাকে অস্বীকার করছি দলিলকে অস্বীকার করছি বুঝতে পেরেছি আমরা বলছি না এটা কথা হয় না এ ধরনের কোন বক্তব্য হয় না যে একবার হাদিস নেই যেমন এই হাদিসগুলো মানে এটা কিন্তু মানে হাদিসের কিতাবগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আছে বুঝতে পেরেছি সই বুখারি থেকে আরম্ভ করে হাদিসের যত কিতাব আছে সবগুলো কিতাবের মধ্যে আছে। এখন আমাদের দেশে ওলামাই কালাম সই বুখারি খতম করেন কিন্তু সই বুখারি মানে বুঝেন না সই বুখারি সিলেবাসের মধ্যে আছে কিন্তু সই বুখারি আমল করেন না বুঝতে পেরেছেন কিনা মানে খতম করার জন্য পড়ে এখানে সমস্যা হচ্ছে তিনি যদি পড়ার জন্য পড়তেন অথবা বুঝার জন্য করতেন তাহলে তিনি এই হাদিস তিনি এই হাদিস কি করতেন থেকে জানতে পারতেন সেই বোকারের মধ্যে হাদিসগুলো আছে রাইজে বন নয় তারা মধ্যে মানে যারা হাদিসগুলো তাদের সবাই জানার কথা বোখাধে হাদিস তো আজকের এখানে বোখারি তিনি মানে দুইশ বছরের শুরুর দিকে বোখারি শহীদ কমপ্লিট করেছেন বুঝতে পেরেছেন কিনা কিন্তু সাড়ে বারোশো বছর পর্যন্ত বুখারী মহমদুল্লাহ বোখারি শরীফ রয়েছে মানে মানুষ জানে যে বোখারি মধ্যে কি আছে ঠিক না তাহলে মানে এখন একজন ব্যক্তি এসে কেন এটাকে অস্বীকার করতেছেন কেন এর বিরুদ্ধে তিনি বক্তব্য দিচ্ছেন এর কারণ হচ্ছে তিনি আসলে সবই বোখারি খতম করেছেন খতম করে শেষ করে দিয়েছেন বুঝতে পেরেছেন কিনা কিন্তু বোখারি বুঝেন নাই অথবা বোখারি পড়েন নাই বুঝতে পেরেছেন যেহেতু বুখারি থেকে তিনি উপকার চেষ্টা করেন এই কারণে মানে এই দৃষ্টিভঙ্গির মধ্যে সেখানে গলত রয়েছে কারণ কি কারণ হচ্ছে যেহেতু তারপর বৃত্তি এদিকে যাচ্ছে না মানে এ কথা বলার জন্য আমি বলছি তারপর বৃত্তি এদিকে যাচ্ছে না কারণ এই ব্যক্তিকে এই কথা অস্বীকার করার দরকার নেই আমাদের ইস্তেহার রয়েছে আমাদের স্কুল মানে এটা অন্য বিষয় এটা অন্য অন্য কাণ্ড অন্য কথা কিন্তু মানে আপনি শুনে অনুষ্ঠান করবেন কি করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় করবেন করবেন না কিন্তু আপনি একথা বলার দরকার নেই না এটা তো এটা হাদিস না এই ধরনের বক্তব্য আজকে যারা দিচ্ছেন তারা মূলত সত্যিকার অর্থে মানে এই ইস্তলা সম্পর্কে তাদের জ্ঞানও নেই এবং আরেকটি বিষয় হচ্ছে তারা প্রবৃত্তির অনুসরী হওয়ার কারণে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এরপরের পয়েন্ট আট নম্বর পয়েন্ট যেটা হল সেটা হচ্ছে আলমদের ইস্তাল যেটা ছিল মতবিরোধ যেটা ছিল মতবিরোধের মধ্যে দুটা দিক একটা হচ্ছে সেটার সামনে আলোচনার মধ্যে আসবে একটা হচ্ছে মানে হয়তো কোন কারণে মানে কোন বিষয় নিয়ে একটু মানে বৈচিত্র্য তৈরি হয়েছে আপনি বলেছেন যে এটাই আর আরেকজন বলেছেন যেটাই এটা কিন্তু খুব বেশি মতবিরোধ না মতবিরোধ জটিল যখন আপনি বলছেন হালাল আরেকজন বলছে হারাম তখন জটিল করেছে এটা তো সত্যিকার মতবিরোধ এটা তো সত্যিকার মতবিরোধ যেমন সালাতের مسالهগুলোর মধ্যে সবচেয়ে বড় اختلافী مساله হচ্ছে القراءات قراءۃ الفاتحه خلف ইমাম ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া সালাতের যতগুলো مساله আছে গোদদান্সের মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এই সেটা হচ্ছে এটি হল সবচেয়ে বড় এবার আসুন এই মধ্যে দাঁড়াই দাঁড়িয়ে তাহলে মানে এখতলাপটা একটু দেখি তাহলে আপনাদেরকে আপনাদের মানে এই পার্থক্যটা কি মানে আসলে কেনতলাফ তৈরি হয়েছে কেন একজন আলেম আমাকে দেখলে আবার সালানা দিয়ে দিকে চলে যাচ্ছে আর আমি তাকে দেখলে অন্যদিকে চলে যাচ্ছি কান থেকে মানে এই জিনিসগুলো যাতে ওয়াদে হয় যাতে করে এই বিভ্রান্তি আজকে মুসলিম উম্মাকে মানে যেই ধরনের ফেরকাবন্দি এবং বিচ্ছিন্নতা দিকে নিয়ে যাচ্ছে এই বিচ্ছিন্ন থেকে মুসলিম উম্মাকে রক্ষা করা যায় আলোচনা এটা এখানে আলোচনা বিষয় নয় যেমন আপনি যদি আসেন দেখবেন কেরাতুল ফাতেহার ব্যাপারে সুরা হাতেহার কেরাতের ব্যাপারে কেরামের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে মিন ওয়াজিবাতে ইসলাম আমাদের ওয়াজিবগুলির মধ্যে দেখবেন একটা ওয়াজিব হচ্ছে সরাতের মধ্যে সুরায় ফাথাপড়া বুঝলেন সুরায় ফাথা পড়া এটা ওয়াজিব বলেছে ওয়াজিব বলেছেন যদি ওয়াজিব বলে থাকে তাহলে এবার আসেন মানে মাঝহের মধ্যে যদি কোন ব্যক্তি সরাতের ইচ্ছাকৃত লঙ্ঘন করে তাহলে তার সরাত হবে কি বলবেন আপনি কি বলবেন মাঝাবের ঐক্যমতী মানে কেউ যদি ইচ্ছাকৃত কোন ওয়াজিব লঙ্ঘন করে তাহলে তার হবে না আর যদি ভুলবশত কারো ওয়াজিব তরাক হুকুম কি হবে অবশ্যই তাকে সিদ্ধান্ত অন্যতা হবে না মাঝাবের মধ্যে কিনা যদি সে সুরা ফাঁথা তরফ করে থাকে এখন আপনি কি মাধবের মানে ফেকুল হানাফি এর কোথাও হানাফি স্কুলের কোথাও কথা বলা হয়নি যে সুরাতুল ফাঁহা পড়া সুন অথবা মৌলিক সমস্যা রয়ে গিয়েছে এখন তাদের উচিত ছিল যেটা সেটা হলো যে এই বিষয়টি স্পষ্ট করে বলা যে সুরা আমরা পড়ার বিষয়টি ইমামের পেছনে আমরা বলেছি ইমামের পিছন না পড়লেও চলবে ইমামের পিছন না পড়লেও চলবে কিন্তু সালাতের ওয়াজিবাদের মধ্যে যেহেতু উল্লেখ করেছে তার বোঝা গুলো এটা ওয়াজিব আচ্ছা ইমামের পিছন না পড়লেও চলবে কেন দলিল হচ্ছে একটাই সেটা যে যেহেতু ইমামে পড়তেছে আর আমি শুনতেছি ইমামে পড়তেছে আপনি শুনতেছেন ওই শরৎগুলোতে যে শরৎগুলোতে ইমামের জোরে জোরে পড়ে যেগুলোতে পড়ে না তার সেগুলোতে আপনার দলিল যে হবে আপনার ইস্তেহারটা হয়ে গেলের জন্য এক ধরনের হুকুম ইমামের পিছনে মুক্তাদের জন্য আরেক ধরনের হুকুম ইমামের জন্য আরেক ধরনের হুকুম তারপরে জাহারি সালাতের জন্য এক ধরনের হুকুম আর এই ভুলটুকু যদি সত্যিকার উপলব্ধি করতে পারে না তারা এটাকে আমার নবী সাল সরাত হিসেবে গণ্য করেন স্পষ্ট করে দিয়েছেন সরাদ হিসেবে গণ্যই করেন এবং এই হাদিসকে আপনি অস্বীকার করবেন না অস্বীকার করার বিভ্রান্তি রয়েছে যেহেতু মানে হক জানার জন্য আমরা মূলত মানে করছি না আমাদের প্রকৃতির অনুসরণ করার জন্য এখন প্রকৃতির অনুসরণ করার জন্য করলে তিনি এই হাদিসটা মানে এই ব্যাখ্যা আজ রাসুল সোল্লা জানতে না তা এটা আমরা নিজেরা তৈরি করেছি আমার কাছে লোকেরা আসে ফলে যে মানে কেউ কেউ কোনো তথাক আলেম বলে না যাই যে কেউ কেউ বলতেছে যে মানে সাহাবিরা নাকি যেহেতু সাহাবিরা মূর্তি নিয়ে তারপরে মসজিদের মধ্যে আল্লাহ রসুল কোন সাহাবি ইসলাম গ্রহণ করার পরে মূর্তি নিয়ে মসজিদের মধ্যে আসছে এত বড় এত বড় বেধু রসুল সাহাবিরা কাজ করেন আমরা যারা কবর পূজা করি আমরা যারা ইত্যাদি আর নিজের খাহেস কেবৃত্তি কে মানে সেখানে চরিতার্থ করার জন্য মানে কোন ধরনের ব্যাখ্যা আপনি দিচ্ছেন ইসলাম ব্যাপারে আপনাদের এই ব্যাখ্যা মূলত খাহিসের জন্য হক এর জন্য নয় হকের জন্য হলে তাহলে হকের দিকে ফিরে আসতাম আমরা এরপরে আমি যে মেসাল আলোচনা করতেছিলাম সেটা সালাত একজন আদান দিয়ে দেন আমরা সলাতের পরে আপনারা যদি রাজি হন কিছুক্ষণ বলবো ইনশাল্লাহ আসসালামাইকুম আলহামক আলহামদুলিল্লাহ الحمد لله يا رب رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد সম্মানিত উপস্থিতি دینی ভাই বোনেরা আসলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একটা বিষয় শুনলাম মানে আজকে অথবা অন্য কোন মানে দৃষ্টিভঙ্গি লোক হোক না কেন আমাদের এই মতবিরোধটা মানে আমাদের মধ্যেই বিচ্ছিন্নতা তৈরি করছে পরস্পরের মধ্যে ঘৃণা এবং পরস্পরের প্রতি মানে বিধস একটা পদ্ধতি আবিষ্কার করছে আমার কাছে একবার বললেন যে এক আলেম নাম বললেন নাম আমি বলছি না জিজ্ঞেস বলে সে কোন রাস্তার মানুষ ফালতু লোক আবার ওই আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করব মুখ আর এই একটা নেই তো এভাবে আলেমদের মধ্যে মূলত আমার সম্পর্কে জিজ্ঞেস করবে আপনাদের কাছে আবার আমি বললাম যে ভোট কে আলেন এটা মানুষের মূল্যায়ন হারিয়ে যায় এবং আলেমদের প্রতি মানুষের যে একটা মানে শ্রদ্ধা আছে গ্রহণ গ্রহণযোগ্যতা আছে এটাও হারিয়ে যায় মানে অথচ এই এখতারাফ মানে এটা কোনো মানে আমাদের কোনো ফায়দা দিচ্ছে না মানে না আমার কোন ফায়দা হচ্ছে না যিনি একফ করতেছেন তার কোনো ফায়দা হচ্ছে বুঝতে পেরেছেন না এটি মানে এই অফতলাফের মৌলিক বিষয়গুলো সম্পর্কে সত্যিকার স্বচ্ছ স্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা নিজেদেরকে এগুলোর এগুলোর মধ্যে নিজেদেরকে সুযোগ নেই এবং বর্তমানে বিশেষ করে যারা সুনিয়ার অনুসারী আলেমরা আছেন বিশেষ করে যারা কোরআন এবং খালিজের অনুসরণ করে থাকে। তাদের মধ্যেও শয়তান এক ধরনের ভয়ঙ্কর মানে তাহারিসের কাজ করছে তাহারিস আর দুই শব্দ মানে একজনের বিরুদ্ধে এসেছে মাঝেও এভাবে হারাম ঘোষণা করেছেন নিষিদ্ধ করেছেন যদি চৌত্রিশ পর্যন্ত মধ্যে হারাম হয় তাহলে মানে আলেমরা মানে মনে হয় যেন মানে একদল আরেক মধ্যে মানে গ্রুপিং এর মধ্যে মানে এটা বড় ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে আর একটা জিনিস আমাদের মধ্যে কাজ করেছে আমি মানে জায়গায় নাম উল্লেখ করলাম না একখানে দাস হঠাৎ করে সেখানে বন্ধ বন্ধ হয়ে গিয়েছে তো বন্ধ হয়ে যাওয়ার পর আমি তো জানি না কি কারণ দাস বন্ধ হয়েছে কোন টেনশনও নেই বুঝতে পেরেছি কিনা কোন ওই টেনশন আমার নেই ফলে আমি আর তেমন খোঁজখবর নিই কিন্তু একজন আমার সাথে সাক্ষাৎ করে বলেছি শেখ আপনার দার্স তো আমরা উপকৃত হইতাম কিন্তু তারা দাঁতটা বন্ধ করে দিল এবং ব্যাপার কারা বন্ধ করে দিল আমি জানি না আমার আর দার সেরা দর্কে নেই মানে অবস্থাটা হয়েছে এই বুঝলেন মানে আমাদের মধ্যে মানে এরপরে মানে এই ভক্ত তৈরি হচ্ছে ভক্ত তৈরি হয় বক্তব্য দেন না সুতরাং তার বক্তব্য কে বলছে এগুলো করতে যে তার বক্তব্য তারপরে আপনারা লোকদের মধ্যে তাহরিস করতেছেন দল আরেক দলের পিছনে এলিয়ে দিচ্ছেন ইত্যাদি শুরু হয়ে গেছে এগুলো খুবই মানে খুবই নিকৃষ্ট কাজ বিশেষ করে আলেমদের মানে এই ঘিবৎ করার মধ্যে কোনো ফায়দা নেই বরং ক্ষতি ক্ষতি ভয়ঙ্কর ক্ষতি ভয়ঙ্কর ক্ষতির কথা ইবনু আসাকিত মাশকিলাহুতুল লাই তারিকি দেমস্কির শুরুতি মুকদ্দামার মধ্যে তাদিস উল্লেখ করেছে যে ইয়াকুম ওয়ালুলুমা ফা ইননাহা মাসমুমাহ ইয়াকুম তোমরা সতর্ক হও ওয়ালুলুমা আলিমদের গোশত খাওয়া থেকে ফা ইননাহা মাসমুমাহ কারণ এটা শুধু গোশত নয় এটা বিষাক্ত বিষাক্ত গোশত এটা খেলে মানে হজম করা মানে সাদ্ধ হবে বুঝতে পেরেছেন কিনা সুতরাং মানে কোনো ব্যক্তির কাঁচা গুস্ত অথবা মরা মানুষের গুস্ত খাওয়ার যদি সেটা আরো বিষক্ত হয় তাহলে এই চেষ্টা মূলত মানে আমরা না করি এটা কিন্তু রূপ ধারণ করতেছে কেউ আমরা সহি আকিদার অনুসারী শেষ পর্যন্ত দেখা যায় সহিদার কথা মানে আকিদার দ্বারে কাছেও নেই নিজের আমলি বরবাদ করে দিচ্ছে বুঝতে পেরেছেন কিনা এগুলো খুব সতর্কতার সাথে আমাদেরকে উপলব্ধি করতে হবে এই মানে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা খুব বেশি প্রয়োজন মনে করছি কারণ এই একতলাফুলো আমাদের মধ্যে মানে না বুঝার কারণে আমরা মনে করছি যে এই মাসার মধ্যে মানে অমুকে কথা বলছে টমুকে কথা বলছে এরপরে ফেসবুক ফেসবুকের মধ্যে দুইজনের ছবি দিয়ে দিচ্ছি নাবাজি করার জন্য মানুষের ভুল হতে পারে না কারণ আমার ভুল হতে পারে না আপনার কি মনে করেন আমি মাসুম মাসুম শুধু শিয়ারা মনে করে থাকে তাদের আমরা মাসুম শিয়াদের কাছে বুঝতে পেরেছেন এছাড়া সুন্দর আলমদের কাছে কোন ব্যক্তি এবং তার সাব্যস্ত হয়েছে যে এরা হচ্ছে মাসুম আর মানে ভুল ভুলের কোন সম্ভাবনা এখানে আসতে পারে না আর বাকি মানুষ যারা আছে আলেম হোক সে আলেম না হোক সবাই এই সম্ভাবনা রয়েছে আট নম্বর যে পয়েন্ট দিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে মোতাকিমিন পূর্ববর্তী আলেমদের ইতলাদ ছিল তাদের মত বিরোধ ছিল মত পার্থক্য ছিল মূলত ছোট ছোট বিষয় ব্যবহারিক যে সমস্ত মাসলা মাসলাম আছে সেগুলোর ক্ষেত্রে আমলি যে সমস্ত মাসলা মাসায়ের আছে সেগুলোর ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ইস্তেহাদ এবং ওই সমস্ত ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে ইস্তেহাদ প্রযোজ্য যে সমস্ত ক্ষেত্রে ইস্তেহার প্রযোজ্য ইস্তেহার হচ্ছে মূলত কোন মাস আলার ব্যাপারে কোন আলেম মানে নিজের বিবেচনা এবং গবেষণাকে কাজে লাগিয়ে সুনির্দিষ্ট কোন সিদ্ধান্তে পৌঁছানোর ইস্তেহার বুঝতে পারে তো এই যে সমস্ত ক্ষেত্রে ইস্তেহার প্রযোজ্য শুধুমাত্র তাদের মানে ইতলাফ ছিল মত পার্থক্য মতবিরোধ মানে পরস্পরের মধ্যে মানে মত বৈচিত্র্য এটি ছিল শুধুমাত্র এই সমস্ত ক্ষেত্রে যেখানে ইস্তেহারের কোন সুযোগ নেই আর কারণ ইসলাম কটা পাঁচটি এর্তলাফ আছে নাকি এর মধ্যে মাসলাম আছে এর মধ্যে থাকতে পারে আর কারণ ইমান কটি ছয়টি বলার মধ্যে কোনো একলাপ নেই যদিও জাহেল লোক তথাকথিত সকল মুক্তি ধারণা করে থাকে আসলে জ্ঞান রাখে আসলে জ্ঞান রাখে বুঝতে পেরেছেন মানে আমিন প্রতিরোধ কমিটি মানে আরে বাবা তুমি এটা কোনো আমিনাই তার মতো আমিন্তু বুঝতে হবে সমস্ত ওলাম ঐক্য মতো আমিনোধ কমিটি আমিন বলতেই পারবে না আমিন বললেই তাকে মর্জিদি করে দেওয়া মানে এটা আজকের মাসালা নয় মানে শৈতান আমাদেরকে প্রলবিত করছে আমরা না বুঝে মানুষের মধ্যে ইসলাম নিয়ে এমন ধরনের কাজ লিপ্ত হয়ে যাচ্ছি যেটা আসলে ইসলাম নিয়ে লিপ্ত হওয়ার দায়িত্ব আমাদের কারণ আমরা এই কাজ দায়িত্ব নিয়ে আসবে এরপর নতুন আরেকটা কমিটি বের করছে সেটা হচ্ছে মাঝহ রক্ষা কমিটি মাধব বংশ হয়ে যাচ্ছে মাধাবার ইমাম যারা অনুষ্ঠানে ছিল তারা ইমাম কুদ থেকে এই ধরনের বিভ্রান্ত পদ্পষ্ট চিন্তা নিয়ে কাজ কর মাধব রক্ষার দায়িত্ব কেউ মানে কেউ এবং এটা কোন মানে এটা রক্ষা করার বিষয়ও না রক্ষা করার জন্য মানে কাজ করেন নাই তিনি কাজ করছেন হাদিসের জন্য শূন্য জন্য ইতলাপটা অনুযায়ী হচ্ছে প্রবৃত্তির সাথে সব ঠিক বলতেছিলাম মোতাকিমিন বা পূর্ববর্তী আলমগুন তাদের যে ইখতলাফ ছিল সেই ইখতলাপটা ছিল পুরো এর ব্যাপারে ছোট ছোট মাসালা যে সমস্ত আমলি মাসা আছে ব্যাপারে এবং ওই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে ইস্তেহাদের অবকাশ আছে সুযোগ আছে কোন এক ব্যক্তির জন্য ইস্তেহার করা বৈধ সামনে আমরা আলোচনা করব যে কোন কোনহার করা বৈধ কারণ আপনারা এটা প্রশ্ন করতে পারেন একাডেমিক আলোচনা তো বলছেন সামনে আসবে এই জন্য এখানে আমরা এটা আলোচনা করছি না কোন কোন মাস সালার মধ্যে ইস্তেহাত করা বৈধ কারণ সবাই তখন তো করলেন মিজতে সবাই মিজতে হয় ইন্টারনেটে দুই তিনটা বই পড়ে না ফেসবুকে কয়েকটা বক্তব্য শুনে তারপরে তিনি এখন সবচেয়ে বড় আলেম শ্রীপতি আদেম আর মানুষদেরকে কাফে বানালেন দায়িত্ব হচ্ছে মনে হয় এত বড় আলেম লেখা মানুষদেরকে কাফের বানানোর দায়িত্ব নিয়ে আসে বানানোর জন্য দায়িত্ব কোন আলেমকে দেওয়া হয়ে কোন কাউকে দেওয়া হবে দায়িত্ব যদি আপনি কোনো একজন লোককে ইসলামের দিকে আনতে পারেন দিকে আনতে পারেন সবচেয়ে কাজ করলেন হেদায়তের দিকে আহ্বান করতে পারা হয়েছে দাবার তো মূলত ইসলামের দিকে দাবার তো দিকে বানানোর জন্য না কিন্তু আমরা পুরো উল্টা কাজ করতেছি আমরা মানে পিছনের দিকে এখন দৌড়াচ্ছি আর আমরা ইস্তেহার জায়স্তহাদের কোন পর্যন্ত পর্যন্ত আসলে তাদের এতটুকু জ্ঞান নেই কোন আলোচনা করতেছে কিন্তু দেবীন যারা ছিলেন পূর্ববর্তী আলেমেরা ছিলেন তাহার মানে যে সমস্ত মাসাল আলার মধ্যে ইস্তেহারযোগ্য ইস্তেহাত করা যায় সেগুলোর মধ্যে ইস্তেহাত করেছেন যে সমস্ত মাসে ইস্তেহাদের কোন বকাশ নেই সেগুলোর মধ্যে তারা আসলে ইস্তেহাত করেন নেই যদি কোন কারণে ইস্তেহাদো এমন মাস আলার ব্যাপারে পাওয়া যায় যে মাস আল্লার মধ্যে নস রয়ে গেছে দলিল রয়ে গেছে অথচ কোন আলেম তার ইস্তেহাত পেশ করেছেন তাহলে বুঝতে হবে সেই আলেমের কাছে এই দলিল পৌঁছে নেই বুঝতে পেরেছি কিনা তার কাছে এই দলিল অথবা এই দলিল তিনি জানতেন না সামনে আমরা দেখব বলবো আপনাদের কাছে এগুলো এক একটি উদাহরণ আসবে কিছু হাজি থেকে আসবেন তো এটা বলতেছিলাম যে আর আজকে আমাদের যে একদল হচ্ছে ফির উসুলা কাই উসুলের ক্ষেত্রে মূলনীতির ক্ষেত্রে কেউ সবাই উসুল করে নিয়েছি। কেউ সাত উসুল মানে কার মানে শেষ নেই নিজেরা তৈরি করে উসুল আমাদের ইসলামের যে উসুল আছে সেগুলো বাদ দিয়ে আমি নিজে উসুল তৈরি করে নিচ্ছি নিজে মূল নীতি তৈরি করে নিচ্ছি এবং আমাদের ইস্তেহাদ হচ্ছে মৌলিক আকৃদার বিষয়ে আমরা ইস্তেহার করা শুরু করছি জানতেন এটা ইস্তেহাদি বাচ্চালাও নয় এবং এটা কোন ফরি বাচ্চা নয় এটা কোনো আমলি বাচ্চা নয় ছোট বিষয় না এটা মৌলিক তিনি ছাড়া আর কেউ জানেন না গায়েবুল এই বিষয়গুলো তার কাছে রয়েছে কিন্তু এখন এইগুলো নিয়ে আমরা রাস্তা লাভ মহরি কুসুলের বিষয়ে যারা ইস্তেলাফ করতেছেন তারা পদভস্ত বিভ্রান্ত পথা এখন ইসলামের নাজাদের পথ আবিষ্কার করেছে ইসলামের মধ্যে নাজাতের পথ হচ্ছে সুবিধান আরে বাবার এটা কত সালে আবিষ্কার হয়েছে ইসলামের মধ্যে ইসলামের শান্তির পথ একমাত্র পথ হচ্ছে কি কত সালে আবিষ্কার হয়েছে লোকেরা জান্নাতি চলে যাওয়ার পরে জাহান্নাবিলে এটা আবিষ্কার করেছে ইসলামের পথ হতে না কত সালে আপনি আবিষ্কার করে বলতেছেন যে এটা ইসলামের পথ পথভ্রষ্টতার একটা মানে সাইজ আছে এটা বেসাইজ পদভ্রষ্টতা হয়ে গেছে সুফিবাদ নাকি না জাতের মাত্র মুক্তির পথ হচ্ছে ইসলামের সুফিবাদ অথচ মানে তাবিনের যুগে এবং এর পরবর্তী সময়ও ইসলামের মানে যে সোনালী যুগ গুলো যে সময় ইসলাম সত্যিকার অর্থে মানে ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল তখন এরপর অস্তিত্বই ছিল না এর কোনো অস্তিত্বই ছিল না আমার কোন অসুবিধা নেই ভালো বহু জিনিস আছে কিন্তু ইসলাম যেটাকে অনুমোদন দেয় নেই ইসলামে যার কোনো অস্তিত্ব নেই ইসলামের নামে চালানোর কোন সুযোগ ইসলামের মধ্যে ইসলামের নামে চালানোর কোনো সুযোগ এখন ইখতারাপ করতেছে আমাদের ইখতারাপটা হচ্ছে অসুরের মধ্যে এমনকি ওই সমস্ত আলার ক্ষেত্রে যেগুলোর ব্যাপারে কোন ধরনের ইস্তেহাদের সুযোগ নেই ইস্তেহাদ করার কোন সুযোগ নেই যেগুলোর ব্যাপারে ইস্তেহাদের কোনো সুযোগ নেই কারণ সরাসরি নস রয়ে গেছে দলিল রয়ে গেছে কোরআন এবং হাদিসের বক্তব্য রয়ে গিয়েছে কারণ কোরআন এবং হাদিসের বক্তব্য আছে আর আপনি বলতেছেন যে না আমার ইস্তেহাদ হচ্ছে এমনটা তাহলে আপনার ইস্তেহার গুরুত্ব প্রষ্ট থাকে কোরআন এবং হাদিসের বাইরে দলিল থাকার পরে দলিল জানার পরে আপনি যদি কোন ইস্তার করে থাকেন তাহলে আপনি বলতে হবে তুমি সত্যবাদী থাকার পরে সেখানে কেউ দাবি করার কোন সুযোগ নেই সে যদি দাবি করে থাকে তিনি বুল করছেন এবং বর্তমানে এই মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে এই সমস্ত মাসারা নিয়ে মূলত যেগুলোর ক্ষেত্রে ইস্তেহাদের কোন সুযোগ নেই হায়াতুর নবী তিনি কবর মধ্যে জীবিত বসে আছেন বাবা রে আর রাসুল সাল্লাহমকে যারা নিজেদের জীবন দিয়ে ভালোবাসলেন তোমার মতো মানে সলিমুল দিয়ে উদ্দিন যার দাদার রাসুল্লাহ তথাগতিতে ভালোবাসার দাবি করছে একটা বাবা বাড়ি রসুল ইসলাম একটা সুন্দর অনুষ্ঠান করে একটা হারিসাল অনুষ্ঠান করে নাই এমন লোক নয় যারা রাসুল সাল্লাহ ইসলাম নিজেদের জীবন দিয়ে ভালোবেসেছেন তারা জীবিত অবস্থায় রাসুল্লাহ মাটির নিচে কবর মধ্যে রেখে আসছে এটা বিশ্বাস কোন সুযোগ আছে নাকি কত বড় জাহির কথা ওই লোকগুলো জীবিত অবস্থায় মাটির নিচে রেখে চলে আসছে দাফন করে এই কথা বলার কোন সুযোগ আছে না। কত বড় কি কত বড় আর এটা মন ধারণা করতেছে তারা শেষ নেই মৌলিক কিছু মাছ এড়া নিয়ে আমরা বললাম যে ফেকি মাছ এড়া নিয়ে থাকতেই পারে মানে মেনে নিলাম আরকি যে ফেকি যে সমস্ত খেলাপ এই খেলাফ নিয়ে আলোচনা না করি মৌলিক আকিদার বিষয়গুলো নিয়ে আলোচনা করি যেগুলো নিয়ে আমাদের একতলাফ রয়েছে যেগুলো নিয়ে আমাদের একতলাফ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি কারণ এগুলো আকিদার মৌলিক বিষয় তখন আমরা একটা মাস আলোচনা করলাম বলেছে আমি যেটা মনে কর কি সেটা হচ্ছি ভেরুলবি এবং কবর পূজারই যারা আছে কবরের পূজা যারা করতেছে আজকে তারা মানে কবরের পূজা করে চিন্তা করে যে বুড় যে আছে কবরস্থির মধ্যে তাদের কোনো চিন্তা করো অন্যতো ফালতু কাজ করতেছে ব্যাপারটা এমন না চিন্তা করার পিছনে একটা কারণ তো আছে মানে ফালতু এই কথা এমনি আমি হঠাৎ করে পাগল হয়ে গেলাম পাগল হয়ে গিয়ে দিয়ে দিলাম ব্যাপারটা এমন নয় কারণ একটা বাক্সে একটা অবজেক্টিভাবে একটা উদ্দেশ্য এর মধ্যে আছে একটা উদ্দেশ্যীদের কাছে বাকি একদম দেবন্দিয়া আলেমরা মনে করে থাকে যে মানে কবরের চিন্তা করা যায় কিন্তু কবরস্থ ব্যক্তির কাছ থেকে ফয়ে তারা গ্রহণ করে তাহলে দুটোর মধ্যে পার্থক্যকে আমি জানতে চাই আমি উত্থাপন করলাম তখন আজ তো মাথার উপর রক্ত উঠে গেল আপনি আমাদেরকে মস্যিক বানায় নিয়েছেন আমরা আর মস্মিক বানাই হয়তো আপনি স্বীকার করতে হবে যে আমরা এই কথা বলি না এই আমরা পোষণ করি না আপনি হয়তো এটা আমাকে স্বীকার করতে হবে যে আমরা এই পোষণ করি না অথবা বলতে হবে যে মধ্যে পার্থক্য আছে এটি একটু জানতে চাই কবর আমল কা আর তার আমলের কোন কিছু করার মতো ক্ষমতা রাখে না সে নিজের কল্যাণ করারই ক্ষমতা রাখে না অন্যের কল্যাণ তো অনেক অনেক দূরের কথা বুঝতে পেরেছেন এখন আপনাদের কিভাবে ফরেজটা সে করে বা ফরে আপনার কিভাবে বুজুর্গদের থেকে নেন আমি এটা মানে বুঝতে চাই যে দুটার মধ্যে পার্থক্য কি আমার কাছে দুটাই মনে হয় যে সে টাকব বলেছেন আমরা এই আঁকিটা পোষণ করি না তখন তাদের মুরুব্বী বসেছিলাম ভালো ভালো বুদ্ধিবার বলে আমরা এই আকিদায় পোষণ করি না আস্তে করে সাইড কেটে গেলেন আমরা এই আঁকিটা পোষণ করি না আমাকে এটা বাস্তবতা নয় আমার যতটুকু জানা আছে বাস্তবতা নয় বাকি আপনি বলছেন আমি মেনে নিতে হবে আপনি এই আকিদা পোষণ করেন না কারণ আমি তো বিরুদ্ধে কিছু বলতে পারি না কিন্তু বাস্তবতা যদি আপনার ময়দানে গিয়ে আমি জিজ্ঞেস করি তাহলে লোকেরা বলবে যে হ্যাঁ আমরা তো মানে মনে করি যে আমার হুজুরের ফয়েস চব্বিশ ঘন্টা আসতেছে ফয়েস শুধু আসতেছে আর আসতেছে তাহলে এই যে ফয়েস দিচ্ছেন কিের ফয়েস দিচ্ছেন এগুলো আকিদার উসুরের সাথে সম্পৃক্ত বিষয় এগুলো পরে এই মাস আলানো হয় দীর্ঘ আলোচনা করেছি ক্যাসেট গুলোতে দীর্ঘ আলোচনা হয়েছে আল্লাহ গুলো নিয়ে আল্লাহবুল আলমিনের সাব্যস্ত করার ব্যাপারে বলতেছে এটা হচ্ছে একেবারে এই গল্প কথা এটা কোন ধরনের আমলি মাছ আলা নয় কোন ধরনের ছোট্ট মাছ আলা নয় এটা আকিদার মৌলিক বিষয় আল্লাহর কালামই সাব্যস্ত করলেন না যে কালাম হচ্ছে আমাদের কাছে কালামত পর্যন্ত উন্মতের কাছে আল্লাহরুলের পক্ষ থেকে এটা প্রেরিত অবতীর্ণ কিতাব এটা কি আল্লাহর কালাম সাব্যস্ত করেনি বুঝতে পেরেছি আল্লাহর কালামই সাব্যস্ত করলেন না আল্লাহুল কালাম নিয়ে সদর বতর বক্তব্য দিলেন এলুমের বক্তব্য আপনারা জানেন এগুলো আমি আলোচনা করেছি আর আপনি আল্লাহবুল কালামে সাব্যস্ত করলেন আর বলছেন একটা আংশিক ক্ষুদ্র একটা মাসালা ছোট মাসালা যেটা আল্লাহ আবুল আলমিনের জাতের সাথে এটা আপনার কাছে ক্ষুদ্র মাসালা বলি তাহলে আপনার এই আমি মনে করি যে কারণ এটা উসুল এটা মূল এটা হচ্ছে এই এখতলাফকে কোন অবস্থায় কনসিডার করার কোন সুযোগ নেই বলেন যে না আমাদের মধ্যে একতলাফ আছে আর এই এখতলাফ থাকার কোন সুযোগ নেই যেমন আপনি বলেন থাকতেই পারে একদল মানে 12 জন ইমাম কি স্বীকার মানে স্বীকার করে আর আপনারা 12 জন ইমাম কি স্বীকার করেন না এখানে ইখতিরা থাকতেই পারে আমি বলবো জানা এই ইমামের কর্তৃক কি না ইসলাম সাপোর্ট করে তাহলে এটা স্বীকার যোগ্য অন্যথায় ইসলামের মৌলিক আকীদার সাথে এটা সম্পর্কিত এটা মৌলিক আকীদার কত বিষয় বুঝতে পেরেছেন কি বিষয় আর্থ ছিল সেই ইত্তলাপের সাথে কোন ধরনের কনসিডার করার কোন ধরনের মানে কারণ এখানে আপনার মাথা আসবে না সুযোগ এবং এই এখতলাপ আজকে হচ্ছে আজকে আপনি দেখতে পাবেন যে আল্লাহুম্মা কলিম কিছু কিছু مساله ব্যাপারে হয়তো ফরঈ আমলী কিছু কিছু مساله আছে যেগুলো নিয়ে লোকদের মধ্যে মতপার্থক্য এইটুকু তাদের মন কারণ হচ্ছে যাতে করে এর মাধ্যমে শৈলতার যে হুকুম আছে সেই হুকুমটা তারা উপলব্ধি করতে পারে বুঝতে পারে সেখান থেকে বের করতে পারে এই জন্য তারা কিন্তু আমরা যেটা একতালাপ করতেছি এখন এখন যে একতালাপ গুলো এটা হচ্ছে নীল উসুল হাজার টার্গেটে আমি আগে টার্গেট নির্ধারণ করে মানে ঘোষণা দিয়েছি এখন আমি আপনাদেরকে টার্গেটে পৌঁছানোর জন্য আমি কোরআন এবং হাদিসকে যা আমার মন যেভাবে মন চায় সেভাবে আমি কি করতেছি ব্যাখ্যা দিচ্ছি এক জিনিস এক জিনিস নয় এক নয় কোরআন এবং হাদিসকে নিজে টার্গেটে নিয়ে যাওয়া আর হচ্ছে কোরআন হাদিসের টার্গেটে কোরআন এবং হাদিসের বক্তব্য অনুযায়ী তারা বাইান করেছেন এবং আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে সেটা প্রমাণ করার জন্য চেষ্টা করতেছি ফলে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা আছে মানে এগুলো আমার শুরু অনুযায়ী আমার প্রবৃতি অনুযায়ী আমি ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করছি যে ব্যাখ্যাটুকু মানে ইসলাম মূলত গ্রহণ করেনি বা ইসলামের যে ব্যাখ্যার কোন সুযোগ নেই এই আলোচনার পরে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করব আপনাদের বলেছি সেটা হল এরপরের পয়েন্টটা হচ্ছে আমাদের মূলনীতিগুলো আছে এই সংক্ষিপ্ত মূলনীতিগুলো আলোচনা করব। করবেনাফ ইলাফের যে মূলনীতিগুলো আছে এর মজমাল সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব অনেক বিস্তারিত এগুলোর সম্পর্কে আলোচনা রয়েছে ওলামাইকামের কাছে অত বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই এর আগে একটি মাসালা নিয়ে দৃষ্টি করতে চাই সে মাসালাটি হচ্ছে এখতলাফ ইসলামী সূর্যতে ইতলাফ করতে উদ্ভূত করা হয়নি আমাদেরকে অনুপ্রাণিত করা হয়নি তোমরা বসে বসে মনবিরোধ করো এটা আমাদেরকে উদ্ভূত করা হয় অনুপ্রাণিত করা এবং এই ইখতলাফের মধ্যে উম্মাতের জন্য বড় ধরনের কোন কল্যাণ নিহিত আছে এই কথা সত্য বুঝতে পেরেছেন কিন্তু এই এখতলাফটা সর্বাবস্থায় গৃহীতও নয় বুঝতে পেরেছেন কিনা নয় যে সমস্ত এখতেলাফই না আবার সর্বাবস্থায় এটা প্রশংসিত নয় সর্বাবস্থা প্রশংসিতও নয় মানে এটাকে সর্বাবস্থা আপনি না করছে মাশালা আল্লাহ মাশাল সর্বাবস্থা কিন্তু একদল আলেম আলাহ তাদের হৃদয় করে দিনের জ্ঞান দান করে তারা মনে করছেন ইতলাফ ভালো কোথায় এখতলাফ হলে বললামের ইতলাফের কারণে শুরুতে বাস্তব সহজ হয়ে যায় বুঝতে পেরেছেন সহজ হয়ে যায় কারণ আপনি পুজো কারণ পয়টা শুনছেন চারটা বা তো ভালো করি পড়া নেই আপনি মনে করেন আমি তো ফেকের বুঝুন পড়াটা আমার মুখস্থ আছে এখনো মানে আসতে গোলা শুরু হয়নি দোয়া করেন যেন তাড়াতাড়ি এরকম না হয় তারা উল্লেখ করেছেন আটটি যাই হোক মানে এই মাত্রার মধ্যে তো মানে উঁচু কারণ রয়েছে এই আটটি কারণের মধ্যে যদি এক্তলাপ খুঁজেন তাহলে একটাই উজু বাঁধবি সম্ভাবনা কিনা ইতলাফ এমন হয়েছে যে যদি এখতলাফকে তালাশ করেন তাহলে আর উজু করে দিন জীবনে করে দিন কি আর উজু দরকারও নেই উজু বাঁধবি ওরা বুঝতে মানে তার মনে কি অসুবিধা কোথায় অসুবিধাটা কোথায় এখতারাপ করলে যদি এরকম হয় তাহলে উম্মতের জন্য সহজ হয়ে গেল কিন্তু এই সহজটা মূলত উম্মতের জন্য ইসলামকে অনুসরণ করার পথে বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে যাবে কারণ সে বাদত করতে পারবে সে করতে পারবে না সে বড় ধরণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই এই এখতারাবটা সর্বাবস্থা এটা প্রশংসিত নয় কিন্তু দেখা গেল যে একদল ওলা ভাই এটা তো ভালো কাজ এতে হালকা হয়ে গেছে আমাদের অনেক সহজ হয়েছে যেমন লাগছে তাহলে তিন তালাখ হয়ে যায় আর এরপরে কি না আর এই মানে ফিরে আনতে পারবো না লক্ষ্য ওই মাদ্রাসার মৌলভী সাহেবকে ডেকে আবার হিল্লা না গোলজ মাছ সুযোগের জন্য বুঝলেন না তালাক দেয়ার ফিরে আনে তারাক যেহেতু তার একটা মানে শয়তানি করার একটা সুযোগ বেরিয়ে আসছে বৃষ্টাবি করার একটা পথ বেরিয়ে আসতে বাদ দিয়ে দলিল অনুসরণ না করে কোন আলম কোন কি রক্ষ দিয়েছে কি অবকাশ দিয়েছে সে অবকাশটুকু গ্রহণ করার জন্য চেষ্টা করা বুঝতে পেরেছেন একদল আছে তারা বিন্দার বিশ্বাস হয়ে যায় বিশ্বাখাত দাঁড়িয়ে থাকা ব্যাপার না সাহসের ব্যাপার আছে মনোবলের ব্যাপার আছে আপনার খাতেই মজবুত আপনার খাতে হাদিসি মজবুত বুঝতে পেরেছে কিনা এটা প্রবৃত্তির অনুসরণ দলিলের করে খালে বালাই নেই বুঝলেন দলিল অনুসরণের দিকে দায়নি দলিল অনুসরণ বাদ দিয়ে আরে বাবা হাট টাকা এই কারণটা কি কারণটা হচ্ছে মানে কোন সুযোগ দিয়েছে বের করে দলিল এর উপেক্ষা করে দলিল অনুসরণ না করে ওই আলেমের বক্তব্যকে কি করা মানে গ্রহণ করার জন্য চেষ্টা করা এবং দলিল সেখানে দলিল না দেয়া এটি কিন্তু হারামাটি চাইছে শুধুমাত্র হাফিমের কেন বলেছেন তাও আমি কারণ এটা সমস্ত ওলামায় কেন আমার মতো না যায় অথচ হাফিম মাজাবের সবচেয়ে বড় আলম তিনি এই মাজাবের ব্যারিস্টার বলা হয় তাকে তিনি কি করেছে এটাকে জায়েজ বলেছেন আমি জানি না কেন বলেছেন এটা কারণ এরকম হলে তাহলে কোন ব্যক্তি ইসলাম অনুযায়ী কি করতে পারবে না আমার করতে পারবে না এবং দলিলের অনুসরণ মানুষ করবে না দলিল অনুসরণ করবে না সব জায়গায় কোনখানে ফাঁকর আছে না আমাদের কাছে কোন লোকের আসে সেগুলো বা একটু জায়গটা করে দিন কোন রকম মনে করছে যে আমি যা জায়গ করা দায়িত্ব নিয়ে আসি এই বাংলাদেশে জায়গ না জায়গ করা দায়িত্ব কোন আলেম নিয়ে আসি নাই এবং তাদের এটা করতে পারবে না दलित जयजेर घोषणा घोषणा दिए थके भूल करफा प्रशंसित कर শেষ পর্যন্ত হাদিসও তৈরি করে দিয়েছে রাসুল সালামের নামে জ্বালাই জ্বালাই দিয়েছি আমরা যখন ষষ্ঠ স্মৃতি করি তখন আমাদেরকে এই হাদিস পড়ানো হয়েছে এবং এই হাদিসের আরো অনেক প্রেক্ষা টেখা সহ আরো অনেক ইচ্ছাও সাথে পড়ানো হয়েছে اختلاف الامه جي بحث به رحمت اختلاف, اختلاف, اختلاف الامه رحمه رحمة المت اختلاف جي رحمت اختلاف العلماء رحمه على الاختلاف جي رحمت حديث تري كل ديس بالتحديث رسولنا ميترا ديه اوپر اختلاف قرار একটা পদ দেন করছে বলে ইসলাম আসলে যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পরস্পর কাবল তিনি লিপ্ত হয়ে গেছে সবচেয়ে বেশি ক্ষতি হয় ইখতলাফের মাধ্যমে তাই এই ধরনের হাদিস তৈরি করার কোন সুযোগ নেই যারা এই হাদিস তৈরি করে নিয়েছেন গোলামকে মানে প্রতিষ্ঠা করার জন্য হাজি পর্যন্ত বানানো এই কাজ যায় বরং রসুল্লাহ সাল্লাউল ইসলাম এটাকে অপসন্দ করেছেন রুম্মাদের মধ্যে এখতলাফ যখনই হয়েছে রসুল সাল্লাউল ইসলাম এই বিষয়টাকে অপসন্দ করেছেন এবং রসুল ইসলাম এই বিষয়ে শুনলার মাধ্যমে ওহির মাধ্যমে ফেসলা করেছেন যাতে এখতলাফ না থাকে যাতে না থাকে এখন আমরা যে বিষয়গুলো নিয়ে মূলনীতিগুলো আপনাদের সাথে আলাপ করবো সেগুলো আলাপ করে আজকের আলোচনা প্রবেশ এবং এক নম্বর ইসলামের এই বিষয় ভাবে কোন ধরনের যদি এখতালাপ এর থাকে ধরনের তিরসিত নেই গ্রহণযোগ্যতা নেই তাহলে আপনার সাথে আলোচনা করার কোন প্রয়োজন আপনি তার মৌলিক বিষয় এবং স্পষ্ট বিষয় একেবারে স্পষ্ট বিষয়লাপের বিষয় মতো এত মৌলিক বিষয় আল্লাহুল ইসলামের অবস্থায় পড়াল দাবি হয় এটাকে চিন্তা করার কোন সুযোগ নেই এটা গ্রহণযোগ্য নয় কোন অবস্থায় এটা গ্রহণযোগ্য নয় তাই কেউ যদি ইসলামের মৌলিক যে আকিদার বিষয়গুলো আছে সেগুলোর বিষয়ে মানে কোন ধরনের একতলাভ করেন তার সাথে একতালাভ করার জন্য যাওয়ার কোন দরকার নেই এটা কোন দরকার নেই হ্যাঁ হতে পারে যদি জন্য তাকে বোঝাতে যেতে চান সেটা ভিন্ন কথা লোকটার মধ্যে বিভ্রান্তি আছে মানে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে এটা বুঝতে পেরেছেন কিনা যে লোকের মধ্যে কিছু বিভ্রান্তি আছে এই বিভ্রান্তির জন্য তাকে আমি বুঝাতে চাই বা বুঝাতে যেতে চাই সেটা বিন্দু মাস তবে এখতেলাভ করার জন্য তার সাথে যাওয়ার অথবা বলার বসার কোন দরকার নেই কোন দরকার নেই কারণ কি কোনো মৌলিক বিষয় আর এ কারণে আপনি দেখতে পাবেন্লাম মানে এই সমস্ত বিষয়ে কোনো ধরনের সামান্যতম অবকাশ দেন নাই সাহাবিদেরকে না কাউকে দেন নেই সুযোগ দেন নেই এসে এ ধরনের কোন প্রশ্নামের কাছে মানে কেউ করেছে কারণ এগুলো যে সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হয় ইস্তেহাদ বৈধ হয় সেই সমস্ত ক্ষেত্রে ইতলাফ করাটা যায় এখন কোন ব্যক্তি এসে কথা বলা উচিত হবে না যে বাড়াবাড়ি করা এটা সীমালঙ্ঘন কারণ এখানে ইস্তেহাদ করার অবকাশ আছে ইস্তেহাদের বৈধতা আছে সে সমস্ত ক্ষেত্রে ইস্তেহার করা বৈধ কারণ আপনি সবগুলোকে ইস্তেহাত করা বৈধ ঢুকে দিবেন বুঝতে পেরেছেন কিনা বলে যে এটাও ইস্তেহার করা যেতে পারে এটাও ইস্তেহার করা যেতে পারে আপনি বললেন ইস্তেহার করা যায় কোন কোন ক্ষেত্রে বা দলিল নেই ওলা কোন সুস্পষ্ট নেই সুস্পষ্ট কোন নস নেই কোন দলিল নেই সুস্পষ্ট এমন কোন বিষয়ে আপনি ইস্তার করতে পারবেন বা ইস্তাহের অবকাশ আছে সুস্পষ্ট দলিল থাকার পরে এই সুযোগটুকু থাকবে না বুঝতে পেরেছেন সুস্পষ্ট দলিল আছে তাহলে এই সুযোগটুকু থাকবে না যেমন সুস্পষ্ট দলিল কোরআন যদি কোনো সুস্পষ্ট দলিনে এমন কোন ইস্তেহার হয়েছে দেখেন আল্লাহ রসুল করে বলছেন যে সমস্ত ক্ষেত্রে সুদ মানে আসবেন এটাকে সুদ বলে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন রসুল সাল্লাহ এর মধ্যে নির্দিষ্ট করেছেন الذهب بالذهب والفضه بالفضه والشعير بالشعير تمام والملح بالملح والفضل ربا <تصفيق> ابو سيد خضر رضي الله تبارك وسعيه بالنسبه الرسول صلى الله عليه وسلم والفض ذریبا এক কেজি সোনো দিয়ে দুই কেজি নেয়া অথবা দেড় কেজি নেয়া যাই তবে বুঝতে পেরেছেন স্পষ্ট করে দিলেন্লাহ বিভিন্ন বর্ণার মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করলেন কোথাও কোথাও আলবুর রিলবুর হচ্ছে গম গমের বিনিময় গম এটা উল্লেখ করলেন এখন নকশার মধ্যে তো কথা কোথাও আসেনি কারণ চাউলের কথা কোথাও আসে নাই এখন কেউ বলতে পারলো ভাই চাউলের কথা কোথাও আসে নাই সুতরাং এক কেজি চাউল দিয়ে দুই কেজি চাউল নিলে হারাবাস এটা কি উল্লেখ করলেন যে এই চাকাটা বলছি আর বাকিগুলো বাদ বাকিগুলোর মধ্যে যেভাবে স্পষ্ট করেছেন অন্য হাদিসের মধ্যে যে এগুলো কিছু প্রকার উল্লেখ করলাম এগুলো কিছু প্রকার উল্লেখ করলাম বাকি যে প্রকারগুলো আছে এগুলোর উপর তোমরা কি করতে পারবে কে আজ করতে পারবে ইস্তেহার করতে পারবে এখানে ইস্তেহারের সুযোগ আছে এখানে সরাসরি নষ্ট বুঝতে পেরেছেন কিনা এখন ওলা মাইকার ইস্তেহার করে বলছে যে না চাউলের মধ্যে আর ইস্তেহারের কি হতো না প্রয়োজন কথাটা বুঝতে পেরেছেন এক্ষেত্রে এখন ইস্তেহার করার বৈধতা রয়েছে আর যদি না করেন তাহলে কিন্তু ইসলাম শরীয়তটা মানে আপনি যদি এক হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা সুদ হবে না। হবে ইস্তেহাদের মাধ্যম এটা ওরা মানে গ্রাম এই দলিল থেকে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন না ফলে এই সমস্ত ক্ষেত্রে যেহেতু সবার আসনী নস নেই তাহলে এখানে ইস্তাহ প্রযোজ্য হবে ইস্তাহের বৈধতা যেমন আল্লাহ বলছেন পিতা মাতার হক যখন আলোচনা করেছেন তখন তাদের সাথে আচরণের ব্যাপারে আল্লাহ যে তুমি তাদের দুজন উফ করে এমন কিছু তাদেরকে বলতে বলবে না হুমা তাদেরকে ধমকম দেবে না করলাম হুমা বললেন এবং তাদের দুজনকে অত্যন্ত সম্মানজনক ব্যবহার করবে কথা বলবে সম্মানের বাইরে কথা বলবে না স্পষ্ট করে দিচ্ছে এখন একজন আসে বলছে এমন ভাবে মার মধ্যে উফ করার সুযোগিতব না উফ করবে আবার কি ব্যাপার আল্লাহ তো উপের কথা নিষেধ করছেন কিন্তু মাঠতে তো নিষেধ করেন এখানে কোনো আয়তের মধ্যে কোথাও কথা আছে কিনা হ্যাঁ কোন আর কোন আয়তের মধ্যে কোন দলিল নেই ভাই মানে মা মারার ব্যাপারে তো কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু আল্লাহ তারা স্পষ্ট কোন দলিল তো নেই লস নেই এই ইস্তেহার মানে না বুঝার কারণে অনেকেই এ ধরনের ইস্তেহার করেন এটা কিন্তু না বুঝতে পেরেছেন কারণে কিনা সবচেয়ে আদনা যেটা আছে তাদেরকে কষ্ট দেওয়ার সর্বনিম্ন স্টেজ যেটা আছে সেটা নিষেধ করার অর্থ হচ্ছে এর উপরে যত স্টেজ আছে সবগুলো হারাম বুঝতে পেরেছে না সবগুলোকে হারাম করা নিষেধ করে দিয়েছেন ছোটটা এর মাধ্যমে উপরে যা আছে সব কিছুকে নিষেধ করে দিয়েছেন এটা কিন্তু মানে এমন বিষয় না ইস্তেহাদের বিষয় না বলি না আমি যেহেতু এটা চলবে মারা যাই এ ধরনের কোন ইসমা নেই যেখানে কোন ইজমা নেই সেখানে আপনার ইজতেহার করতে পারবেন বুঝতে পেরেছি সেখানে ইজতেহার জাহেজ ইজমা যে সমস্ত মাসালার মধ্যে আছে মানে কবে কালকে বসেই বলব বিশ্ব তার এই ধরনের ইজমা আদৌ দুনিয়ার কোথাও হয়েছে কিনা আগে সেটা ঠিক করতে হবে ইজমাটা ঠিক করতে হবে ইজমা আছে কিনা বুঝতে পেরেছেন ইজমা কারো দাবির বিষয় নেই কেউ যদি দাবি করে থাকেন কোনো মাছ ব্যাপারে এটা ইজমা হয়েছে আসলে না পরবর্তী সময় না রাসুল সাল সাহাবিদের সময় এই মর্মে কোন ইজমা হয়েছে ব্যাপারে সাহাবিদের কাছ থেকে এই মর্মে কোন ধরনের ইজমা হয়েছে কোন কিছু সাব্যস্ত হয়নি বুঝতে পেরেছেন না। এটাকে যদি মানে বৈঠকের মধ্যেই একসাথে তিন তালাক দিয়া কেউ কিছু বলতেছেন যে এটা ইজমা হয়ে গেছে সময় যে না তিন তালাক দিলেই তিন তালাক হয়ে যাবে সত্য ঘটনা কোনো ইজমা হয়নি কখনো কেউ এই ইজমা বর্ণনা করেন এই মাস টুকু রসুল সাল্লা সময় এবং সাহাবিদের সময় সময় সাব্যস্ত হয়েছে রসুল সাল্লা এক তারাক হিসেবে বিবেচনা করতেন ঠিক ইজমা দাবি করা হয় তাকে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করেছেন সুতরাং মহিলারা মসজিদেও মহিলারা মসজিদে সময় এবং এর পরবর্তী সময় মহিলারা আজকের দিন পর্যন্ত মসজিদের জামাতে সলা সুতরাং এটা মাকলু তাহার কোন সুযোগ আছে নাকি এটা কোনো ঝুঁকি জা হয়নি ফালতু কথা অমর তালানু অপছন্দ করতে তার একটা দৃষ্টিভঙ্গি ছিল কিন্তু তিনি কাউকে নিষেধ করেন নাই যে তুমি মসজিদে আসতে পারবা বা মহিলারা মসজিদে আসা নিষেধ কোন তাই মানে এই সমস্ত মাসার ব্যাপারে ইজমা দাবি করে যদি বলে এখানে জায়েজ নেই বা এখানে মানে শুদ্ধ নয় এটা গরত সাহাবিদের ইজমা মৃত্যু যেহেতু সাহাবিরা এমন কোন বিষয় এইজমা কখনো হয়নি যে বিষয় নিয়ে সাহাবিদের মধ্যে মতবার্তক্য রয়েছে বুঝতে পেরেছি কিনা সাহাবিদের মধ্যে এমন বিষয় নিয়ে সাহাবিরা কখনো ইজমা করেছেন এর কোন সেখানে ইস্তেহাদ করা যায় যে অর্থ হচ্ছে ইফতলাপও করতে পারবে ইতিহাস হবে বুঝতে পেরেছেন কিনা এই জন্য মানে ইত্তলাফও যায় ইতিহাদ এই মাস মধ্যে একটা পয়েন্ট আমরা আলোচনা করলাম ইনশাল্লাহ আজকে আর আলোচনা করব না আগামী ক্লাসের মধ্যে বাকি বিষয়গুলো আলোচনা করব যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হল ইফতলাফ মূলত উম্মাতের মধ্যে কখনো কখনো উম্মাতের জন্য এটা উপকারী হতে পারে প্রশংসিত হতে পারে যখন এই ইখতলাফের উদ্দেশ্য হবে মূলত উম্মাদ কোরআন এবং হাদিসের অনুসরণের ক্ষেত্রে সহায়তা দেন এবং সহজভাবে কোরআন এবং হাদিস অনুসরণ করা কিন্তু তখনই মেজবুম তিরস্কৃত হবে বা গ্রহণযোগ্য হবে না যখন ইস্তলাফের উদ্দেশ্য হবে মূলত কোরআন হাজিজ বাদ দিয়ে নিজের প্রবৃদ্ধি সেখানে প্রবেশ করানো অথবা তারিত তার এমন কোন কোরআন হাজিজের বক্তব্যকে বাদ দিয়ে এমন কোন বক্তব্য দেয়া যে বক্তব্য মূলত ইসলাম সাপোর্ট করে না অথবা দলিল দ্বারা প্রমাণিত হয় না এ ধরনের বক্তব্য দিয়ে যদি কেউ নিজের বক্তব্যকে সাপোর্ট করতে যান তাহলে তিনি মূলত মানে ইস্তলাফের মাধ্যমে তিনি বোধ প্রশ্ন তিনিও তো মনে করতেছেন যে আমার জন্য ইখতিলাফ যাই হে আমি মুজতাহিদ হইছি আর এই মুজতাহিদের হবে তিনি নিজে চেষ্টা করবেন 하자 ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা মানে আমি বুঝি নাই কি বুঝাতে চেয়েছেন জোরে আলাদা আলাদা হওয়া করা যাবে না কেন আলাদা আলাদা করা যাবে না কেন যাবে না এই যেহেতু দলিল আলাদা করার জন্য দলিল নেই বুঝতে পেরেছেন কিনা আলাদা করার জন্য যদি দলিল থাকতো তাহলে আলাদা করতে আলাদা মানে আমি তো বিধান দিচ্ছি বিধান আছে আমার আলোচনায় বুঝে দেয় আমার আলোচনায় বুঝে দেয় এই জন্য আমার আলোচনার উদ্দেশ্য এইটা নয় আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে মানে একে এক মানে ইস্তেহাজের মধ্যে যেখানে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে সরা সেখানে আর ভিন্ন করে আলোচনা করে নেই কোথাও সরাতর ওয়াজিব হিসেবে উল্লেখ করেছে মানে সুরে ফাতে কিন্তু দেখা গিয়েছে যখন এটাকে মানে বাস্তবায়নের মাসাল মধ্যে গিয়েছে তখন দেখা গেছে এক এক জায়গায় এক এক কথা বলতেছে বুঝতে পেরেছেন কিনা তাহলে কোন মূলনীতির ভিত্তিতে হয়নি বলেছি বাকি আমি খেয়াল করেন এক এক ধরনের কথা বলেছে অথচ মূল কিতাবের মধ্যে কোথাও কথা বলে নাই যে এটা মূলত অমুক ব্যক্তির জন্য মূলত সরাতের ওয়াজিব হিসেবে উল্লেখ করেছে সরাতের ওয়াজিব হিসেবে কি করেছে উল্লেখ করেছে এটা হলো মূল কারণ আর বাকি শরীরতে দল থাকলে প্রেক্ষাপটে ইস্তেলাফ হলেও কোন অসুবিধা নেই যেহেতু নেই সেখানে উচ্চারণ করলে হবে না এটা উচ্চারণ শুদ্ধ নয় যেহেতু জয়ের মানে মাখরাজ আর দোয়াদের মাখরাজ এক নয় শেখ আজকে আলোচিত ইস্তেলাফি মশালাগুলোর সঠিক পন্থা বলবেন আলোচনা করার মানে সুযোগ নেই এই জন্য এখানে আমরা যে মাসারা গুলো উদাহরণ হিসেবে আলোচনা করেছি সেগুলোর কিন্তু আমরা এ কথা বলি নাই যে মানে এটা কোনটা সহি কোনটা দরাই এটা আমরা আলোচনা নাই আমরা শুধু উদাহরণ হিসেবে আলোচনা যখন এই দেখবেন যে সারা দুনিয়ার মাথা হবে তারা বিশ্বাহাতে সঠিকরা কাজ সংখ্যা তারা বিশ্বাহাতে জন্য রসুল থেকে কোন সঠিক কাজ সবস্থ হয়নি সহিকের মাধ্যমে যেহেতু নফল নামাজ নফর নামাজের জন্য রাখা রসুলসম কখন নির্ধারণ করেনি সোয়াফা পড়া ইসলামের ইমামের পিছনে পিছনে রোখুন দিয়েছি বলবো আমি এত আমি বলতে পারবো না যে কোনো একদম বলে দিতে হবে তো তোমার দেখবো না আপনি বলেন আশি বছরে গুনা মাফ আশি বছরের ইবাদত সব আবু থেকে বর্ণিত রাসুলাম ইসাদি জুমাবারে আসরের সালাতের শেষে শিব স্থান করার আগে নিম্ন দুরুৎসরীফ পাঠ করবে তার আশি বছরের গুনা মাফ করে হবে আশি বছরের নকল ইবাদতে সব তার রামায় দেওয়া হবে দুরুদ্ শরীফ টি নাবিল আল্লাহ সাল মুহাম্মী ওয়া ওয়াসালিম তসলিমা তাসলিমা আবার লাগ করে আমাদেরকে বলে গেছে আপনারাই তৈরি করেছেন আত্মীয় স্বজন মারা গেলে লক্ষ্যকালে মা যায় কিনা আরো বেশি করেছি আমার সব জানা আছে বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে দত ধরনের মাদ্রাসা আছে সবগুলো আমি পড়েছি কামী মাদ্রাসাগুলো তো পুরা পড়েছি সরকারি মাদ্রাসাগুলো পুরা পড়েছি তারপরে সৌদি আরবে মদিনায় বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়া যা সবগুলো পড়েছি বুঝতে পেরেছেন তো আপনারা মানে আমার মনে করেন কিছু জানি না যদি কেউ জিকির করে এটা উত্তম জিকির এই সমস্ত কালেমা তের জিকির ব্যাপার সৈয়াদি যা সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে লাইলা তবে শুধু লাইলে শুধু ইল্লাহ নয় এমনি ভাবে লালা জিকির করা যায়নি কোন মা বদকে অস্বীকার করলেন এটা যেমন কুপুরী ইলদাল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছু এটাও একটা কুফুরী বুঝতে পেরেছে কিনা সুতরাং এটা মোটিউ মানে এভাবে বিচ্ছিন্ন করে যায় এই বিষয়গুলো মূলত আমাদের মানে আমাদের আলেমদের কাছে হয়তো স্পষ্ট হয়নি আমি আলেমদেরকে দোষারোপ করতে চাই না তাদের কাছে স্পষ্ট হয়নি বুঝতে পেরেছেন ফলে হয়তো আলেমরা মনে করছে যে ইল্লাহ ইল্লাহ জিকির করতেছে এবং মানে জিকির করতে করতে কলমকে মধ্যে মানে জারি করে দিচ্ছে এগুলো একেবারেই করুন সাল্লাহাম যে কাজ করেন নাই সে কাজকে এই বাদত হিসেবে করা উন্মাতের জন্য যাইজ নেই মানে আমাদের বন্ধু মানুষ রাস্তার মধ্যে ধরলে ভাই তাহলে আপনি কি বলতেছেন আমরা আল্লাহ আল্লাহ জিকির করবো আল্লাহকে রাখবো আর আল্লাহ আমাদেরকে যার নামে আল্লাহকে রাখার কারণে তাহলে তো আপনি বলতে আমরা আল্লাহ আল্লাহ বললাম আর আল্লাহ জানেন না এই কারণে আপনাদের শাস্তি অথবা আপনাদের এই আমল আল্লাহ বললাম কাছে এই জন্য গ্রহণযোগ্য হয় নাই যেহেতু আপনার সূন্যার মুখালাপাত করেছেন আল্লাহ আল্লাহ করার কারণে আল্লাহ তালা শাস্তি না শূন্য মুখালাপাত করার কারণে আপনাদের এই আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না এবং এর জন্য শাস্তি শাস্তিপ্রাপ্ত হবেন কারণ বেদা আত্ম এটি করা বৈধ নয় আপনি সুন্দর মোখানাফা করে যতই ইবাদত করেন না কেন যতই আপনি মনে করেন না কেন আমি এই কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে বড় বুজুর্গ হয়ে যাব আসলে বুজুর্গ হওয়ার কোন সুযোগ নেই কারণ এর মধ্যে আল্লাহর গুলাম নৈকট্য লাভের কোন পথেই নেই কোন পন্থা নেই সুরাই সুরা মূল্ চল্লিশবার খতব দিতে হয় কিনা মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির নামে কোন ব্যক্তির নামে কোন ব্যক্তির জন্য যদি তাহলে এই খা জায় সব লাভ করতে পারবেনা কিন্তু যদি তিনি সুয়াই আসিন পড়েন সুরামুল্ক পড়েন সব অবশ্যই পাবেন অবশ্যই কিন্তু খতম এই নাম দিয়ে যদি আদায় করতে তাহলে তিনি বেদাত করার কারণে সব থেকে বাহরুম হয়ে যাবেন মৃত ব্যক্তির নামে আমাদের কি পড়া যায় মৃত ব্যক্তির নামে কিছু ব্যক্তির নামে কিছু করাও যায় আল্লাহ নামে সব হবে এক ব্যক্তি যিনি মাঝে মাঝে সালাদ আদায় করেন কিন্তু তিনি মিথ্যা বলেন না বা কাউকে ঠকান না অপরদিকে আরেক ব্যক্তি নিয়মিত সালাত আদায় করলেও মানুষ ঠকান আল্লাহর চোখে কার অবস্থান কেমন যদি কোন ব্যক্তি সলাৎ নিয়মিত আদায় করে থাকে অশ্লীল এবং গণিত যে কাজ আছে কাজগুলো থেকে অবশ্যই বানানো এই ব্যক্তি সলাত আদায় করে না আপনার মানে এটা তৈরি করা আবার বুঝতে পেরেছেন না সুতরাং মানে যদি আপনি বলে থাকেন সে নিয়মিত স্বলাদ আদায় থাকে তার সলাটটা হয়েছে তার স্বার্থের জন্য সে সলাপ লোক দেখানো করতেছে না সত্যিকার করে সলাট তার আমলের মধ্যে পরিবর্তন আনবে তার আখিতার মধ্যে পরিবর্তন আনবে এবং সে পরিবর্তন হতে বাধ্য পরিবর্তন হতে কি বাধ্য কিন্তু সলাট আসলে আপনি যেটা বলছেন সেটি হচ্ছে না বাকি কোনো ব্যক্তি সরাট আদায় করে মিথ্যা বলে না তুলনামূলক ভাবে অমুক ভালো অমুক খারাপ এ কথা বলার সুযোগ নেই বুঝতে পেরেছিরা কারণ এই মাস মানে এটাকে আমরা মানে গতকাল আলোচনার মধ্যে বলেছিলাম এটা আলায় বলা হয় তাকে এটা মানে ইনকার যদি এরকম হয় তাহলে কেমন হবে যদি এরকম হয় তাহলে যদি কোন বান্দা সত্যিকার আল্লাহ রাবুল আলম সন্তুষ্টির জন্য সরৎ আদায় কথা নিয়মিত তাহলে সে ব্যক্তি মিথ্যা করবে না লোকদেরকে ঠকাবে না এবং এই চেষ্টাও করবে না এরপর আসেন গোসল ফরজ অবস্থায় সালাত আদায় করা যায় কি গোসল ফরজ হয়েছে কোনো ব্যক্তির উপর তিনি গোসল না করে সরাত আদায় করবেন না যদি তিনি অসুস্থ না হন যদি অসুস্থ হন তাহলে তিনি তাই এমন করে সালা আদায় করতে পারবেন তার জন্য তাই এমন করা যায় হয়েছে কিন্তু গোসল মানে গোসল ফরজ হয়েছে অথচ মানে গোসল না করেই অন্তর্ভুক্ত বুঝতে পেরেছিস না ইস্তাহী মাসাল্লাহ আপনাদেরকে অনেক বললাম তোর মধ্যে একটা উদাহরণ হিসেবে এসে গেল যে মসজিদের জামাতের থেকে মুশাল্লা সালাদ কোনটা কি নিকটস্থ মসজিদে এটার হুকুমটা কি এটা এখানে কয়েক জায়গায় বলা হচ্ছে এটা সিনিং এক ধরনের পাপ মসজিদে না যাওয়াটা এখানে এটা একটু ক্লিয়ার হতে হবে হচ্ছে এই মানে সরাজ মূলত সরাতের জন্য জামাত হচ্ছে মূল কথা জন্য জামাত যেখানে হবে সেখানে যদি মসজিদ নাও হয় সরাত যদি কেউ আদায় করে থাকে মানে তার সরা জামাতে আদায় হয়ে যাবে এটার জন্য মসজিদে যাওয়ার সর্ত নয় কিন্তু মানে মসজিদের আশেপাশে যে সমস্ত জায়গাতে আগাম দেওয়া হয়ে থাকে সেখান থেকে তারা মসজিদে যাবে এটা রসুল সাল্লা ইসলাম সাহাবিদকে নির্দেশনা দিয়েছেন তবদাল কোন ব্যক্তি ওই মসজিদে গিয়ে সাল আদায় করবে যে মসজিদের মধ্যে দেওয়া হয়েছে মসজিদে গিয়ে আদায় করবে এখন কোথাও কোথাও দেখা মসজিদে যাওয়ারটা লোকদের জন্য মানে কোনো কারণে মানে সম্ভব হয়ে উঠে না অথবা মানে অনেক বেশি লোক একত্রিত হয়েছে সেখানে যদি কেউ সালাত আদায় করা জামাত এবং আজানের সাথে যদি সালাত আদায় করে থাকে তাহলে মসজিদে সালাদ আদায় করা যে বিধান রয়েছে সে বিধান প্রযোজ্য হবে যদি কেউ বলে থাকেন যে মসজিদ মসজিদ দেওয়াটা মানে অপরাধ বা মসজিদ না যাওয়াটা অপরাধ অথবা মসজিদে না গেলে আদায় হবে না এটা যদি কোনো ব্যক্তি সেটাকে মানে একটা হলো মানে নিয়মিত মসজিদে না যাওয়ার অভ্যাস করে নেই এবং মনে করে যে জামাতে অংশগ্রহণ করার দরকার নেই ঘরে জামাত করলে যথেষ্ট হয়ে যাবে বুঝতে পেরেছেন কিনা এটা হলো ছিল যে ঘরে জামাত মানে বৈধ করে নিয়েছেন এই মাসালাটা শুধু ওই ব্যক্তির ক্ষেত্রে সমস্ত ওলামায়কে আমার হয়েছে যে না আমি ঘরে জামাত করলেই হয়ে গেল বুঝতে পেরেছি কিন্তু এই থেকে ভিন্ন হচ্ছে যেমন মোশাল্লা নির্ধারণ করে নেয়া যেমন কোন একটা বিল্ডিং বড় বিল্ডিং তারা একটা মসজিদের বিল্ডিং এর নিচে তারা একটা মোশাল্লা নির্ধারণ করে নিয়েছে যদি সেখানে মোশাল্লা নির্ধারণ করে নেয় সমস্ত ওর মে আমার সেটা মসজিদের হুকুম গ্রহণ করবে সেখানে যদি আজান হয় এবং জামাত হয় সেখানে অংশ গ্রহণ করতে পারবে এবং তাকে মসজিদে আর যাওয়ার দরকার নেই মসজিদে যাওয়ার দরকার হবে না মসজিদে না গেলেও তারা চলবে কিন্তু নিয়মিত কোন ব্যক্তি মনে করেন আমার মসজিদ যাওয়ার দরকার নেই ঘরের মধ্যে আলার মধ্যে মত পোষণ করে নাই মাসে মসজিদ দুইটা মানে এটা সামনে আপনাদের আলোচনার মধ্যে আসবে ইনশাল্লাহ এই ক্লাসটা যদি আপনার সামনে আলোচনার মধ্যে আসবে সেটা বুঝতে হবে যে কোন মাস আলার রয়েছে কোন নিয়ে কোন জায়গায় লাগাচ্ছে না বনমে মানে বোনের মধ্যে বেড়ে দিবা এই লোক বুঝতে পারে না বোন মনে করছে যে মানে বাকিটা নিজের বোনের মধ্যে লাগাই দিবি তো এখন শেষ পর্যন্ত ওষুধ লাগা দেওয়ার অবস্থা খারাপ শেষ নেই এখন ডাক্তারের কাছে ডাক্তার আমি তোমার বাধা হয়ে গেলাম বলে যে কি বলছি আমি তো তোমার বলছি এটা বাকি ওষুধ টুকু মানে বোনের মধ্যে ফেলে দিলে এখন তুমি কি করেছ তো বুঝতে হবে বুধেরা কি বলছে আর কি করছে এটা বুঝতে হবে